ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضل فلا هادي له واشهد الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله بعد فان خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم আমরা অত্যন্ত মেহরবানি করি এখন ওয়াদ সিজন নাই এ ধরনের একটা সিজনও আমরা এই ধরনের একটি ইসলামী পরিবেশ এজন্যের মসজিদও এ একটি মহাতি অনুষ্ঠানও আওয়ার এবং বয় তৌফিক দান করছেন সেই মনিবের দরবারের সুফিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা আমরা আল্লাহ সুফী আদায় করি এর জন্য যে অসংখ্য মানুষের এই মাহফিলর দাওয়াদ্দ হয়েছে কিন্তু সব আওয়ার সুযোগ পাইছেন না আল্লাহ আল্লা সুবাহালে আমাদের অনেক কর্মব্যস্ততার মাঝেও যে আমাদের আওয়ার তৌফিক দান করছেন সেই বনিয়ারে আমরা আবার করি আলহামদুলিল্লাহ যার ফলে আর কোন তাবেইন তাবে তাবিন আই মাই মোস্তাহিদ্দিন শহর আমর পর্যন্ত যারা দিনে হাঁকার ওপর প্রতিষ্ঠিত আপবে তাদের ওপর সম্মানিত উপস্থিতি আমরা এমন এক সময় আজকে আমরা মিলিত হয়েছি মাত্র আর কয়েকদিন পরেও আমরা সামনে খুশির দিন মুসলমানের খুশির দিনের লোকি দুইটা একটাই লেগে ঈদুল ফিতর আরটাই লোকিয়া ঈদুল আজহা দুইটায় লোকি ঈদ আর সাপ্তাহিক একটা ঈদ আছে সাপ্তাহিক ঈদ আলহামদুল্লাহ তো আমরা কোরবানির গ্রহণ করিয়া এই দশক সপ্তাহ বেশি যে আমল করা লাগে দশক কিতাবুচ্ছেন যে দশ দিন মাসের পয়লা তারিখ থেকে লইয়া দশ তারিখ পর্যন্ত রসদাল যে সবটা কি উত্তম আমলি দশ দিনের আমল সাহবা জিহাদটা কেও বলি দশ দিনের আমর কই যদি এমন কয়ে যে মুজাহিদ যে জিহাদ করা আল্লাহ রাস্তায় যুদ্ধ করাত ই জিহাদ নাই যে বম ফুটাইন যে এটাক করছেন ই জিহাদ যে ইসলামী রাষ্ট্র রাষ্ট্রপ্রধানে যেহাদ ঘোষণা করবা যে যুদ্ধ ঘোষণা করবা ইসলামী রাষ্ট্রের যদি কোন শুধুমাত্র উফে থাকবা এই দশ দিন আমল সান এই দশ দিন সব থেকে বেশি বেশি গীতা আমল করা লাগে জানেন গীতা আমল করতা দশ দিন তো শুরু গেছে কয়দিন গেছে যে শপথ করছেন আল্লাহান শপথ করছেন আর দশ রাত্রির শপথ করছেন তালে দশ রাত্রিম করছেন আল্লাহ সুবানি মো বিভিন্ন বিষয় খসম করছেন যেমন কিতালে খসম করছেন কসম করছেন কিনা না তিন ও তিন এবং জৈতুনের ফসম করছেন আল্লাহ সুহান গুরুত্ব বুঝাইতে গিয়া তাইন এইভাবে আল্লাহর আল্লা সারা অন্য আল্লাহ সারা অন্য নামে শপথ করবো করব সে করব শির কিতা গুনা বুঝেননি আর শির সাথে তাহলে কী সব আমল নষ্ট হয়ে যাব আল্লাহ সুবান যে শির করব আর শিরকের অবস্থায় যদি মৃত্যুবরণ করে তাহলে তার লাগে আল্লাহ করব তারা আল্লাহ সুবান সব গুণা মাফ দিবা শির্ক গুণা মাফ ফর্তা নাই এতে তেগি বাঁচা জরুরি না জরুরি আপনি আমার মাত বুঝরানি এক হাত তোলা মারবার কথা কইলে মানুষের দুই হাত তুলে মারিদিন হ্যাঁ সে দেখা যায় না শির্কটাকে যদি আপনি বাস্তা এত বড় একটা অপরাধ যে অপরাধের কারণে মানুষে জান্নাত তার লাগে হারাম হয়ে যাবো তারা আল্লাহ আছে মানুষ বাঁচতে পারে হাম তাকে বাঁচতে পারে বা চেনা হয় নেনি তো শিখ তাগি বাঁচতে হইলে শিখ তাগি বাসার যদি চেষ্টা আপনার মাঝে থাকে তাহলে একটা টিকার সিলেমে কে দিচ্ছি এই টিকা আপনি আমায় নেওয়া দরকার কিনা না এই টিকাটা এলাকা ইঞ্জেকশন মারি না যে ডুকে দিলে একবারই হয়ে ইসলামর যত টিকা আছে সবদিন বারবার খরা লাগে ইসলাম আর অন্যান্য ধর্ম পার্থক্য ইসলাম আমার সব দিন খরা লাগে আর অন্যান্য ধর্ম খালি চার্চও গেলে খরা লাগে খালি মন্দিরও গেলে খোলা লাগে খালি কয়েকটা কিছু আনুষ্ঠানিকতা করিল শেষ হয়ে যায় আর ইসলামের লোক জীবনের প্রত্যেক জায়গা খরা লাগে সত্যি কিনা না গমতগি উঠতে দ্রুয় আছে আমার তো বিয়া বাড়িতে গেলে হি গেল ইসলাম রে ঢুকতে দিছি না আগে বাউন্ডারি দিয়া ডাকিয়ে দিস যে গেল আর দিতে হি আমদারে ওলা বাউন্ডারি দিবে একদিন রসুল ইসলামে হাউজে কাউবেন বিয়াবিত এলাকা খাওয়া দাওয়া ফুর্তি করো আগামীকাল বাস্পে কিনা বলতে পারো হ্যাঁ কিনা গিয়া হলে সব ফ্রি মিক্সিং চলে তো সম্মানিত উপস্থিতি ইসলাম মানা লাগে আল্লাহবিকা উশ্রিকা আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি আর যে আর না জানিয়া শির করা তোমার কাছে আমার মুগস্ত করা না আজকে ইসলামর এই দন্ডার মূল কারণ আপনারা ইসলামক কোনো বিপদ আপদ ফল দৌড় তুলিয়া আপনার কাছে তো আমি দোয়া করবার লাগিয়া আমরা দোয়া করা আমি যখন যে বিষয়ে জানি না তখন আমার দৌড় লাগে যে জানে তার কাছে ইসলাম সম্পর্কে আমরা সবকিছু জানবা কিছু নাই কিন্তু বেসিক জিনিস মূল জিনিসগুলা ফান্ডামেন্টাল জিনিসগুলা আপনারা আমার জানতেই আপনি যদি ঘুমাই উঠি ঘুমাইবার সময় যদি নাই এ আমারে নিয়া আপনারা ঘুমাইবার সময় দাও আপনারা নিশ্চিন্তে আছে না এটা আপনারা রেখে যদি যদি আপনারা সুজুক ভাই দাতে আমরা কইলা এনে হুজুর 10 টাকা দিমো না এই ঘুমাইবার দোয়াটা আপনারা যদি আমরা পড়িয়ে লইতেতে খুব সুবিধা হইতো এতে হইবো আপনি জানতে আল্লাহ সুবাহ আপনি যদি জাহান নাম থেকে বাঁচতে চাই আপনি যদি শিল্পই বাঁচতে চাই তাহলে আপনারা জানতে হইবাইব তো যাই হোক আমরা যে কথা কথা আসলাম যে আল্লাহ সুবাহ বিভিন্ন জিনিসের শপথ নিশোয় আমরা আল্লাহ সারা অন্ন নামে শপথ নামা কি জায় না কিন্তু আমরার সমাজও আল্লাহ সারা অন্ন নামে শপথ আছে কি না আছে আসেনি আপনাদের লাগাত মনে নাই ও বান্দর তলে বৈয়াখইয়ার হয় কি না হ্যাঁ বান্দা নাকি সালর তলের বৈয়াক ও মাটি রুখা বৈয়ার বা মরিয়াল মাটির তলে যাই মো খার খসম বই রুফে না বাফে বুঝাইতে পারেন না খার কচম খাইলাকি যায় বাড়িতে লইয়া ওয়াজতেই ওয়াজ বাড়ি লইয়া যাইতেই আমরা ওয়াজনত ওয়াজ অত বেশি হনতে হুমতে মানুষের বাড়িতে যাওয়ার সুযোগ পায় না একজনে কইসা ওয়া গীতা খবর খালকে দেখলাম না খয় ওয়াজ কুদাম মারিয়া ফেটর ভিতরে বাচ্চা আসি ওগুলো বানাইছে বেটা আরো কুদাম মারছে গোর ভিতরে বাচ্চা ফুলি ওগুন বুঝি গেছে। আর যদি আরো কিতাম মারত সারা দুনিয়া বুঝি সব বেটিন আল্লাহ রসুলের কিতাব কইসম নাম ইসলাম আমি আব্দুসুরে কিতাব হইলাম আমার হুজুরে কিতা হইছেন আমার বড় হুজুরে কিতা কইছেন আমার দলের লিডারে কিতাব কইছেন এর নাম ইসলাম আহ আল্লাহর দিকে মা ওজাদা আবাহ আমরা আমরা আসে আমরা আমরা পূর্বপুরুষের রাস্তার উপরে আসি আমরা দেশে যদি কিছু হইন তো কে আমার বাপদাদাই বুঝছি দেখি না সার খটা গ্রহণযোগ্য যে আপনি এজনে আমি আপনার লাগা আপনার লাগাবাড়ির একটু জাগা আছে এখন এই জায়গায় গান আপনি দেখা থেকে বাড়িতে বই রিবা নিখ টাকার জায়গা বাড়িতে বই রা এখন ফা লাগানি লাগাইলা লাগাইয়া দেখলাম হাসাও তো দেখা যার যে রেকর্ড আপনার দাদার নামে এখন গিয়া এখন দাবি করছেন গাওয়ার সব মানুষ এখন তখন আপনি কইবা আমার বাপদাদ বুঝছেন না বা ঠকিয়া খাইছেন এখন আপনার বাপদাদারে কিতা কররা বেবুজ বানাইলি কে মালর আপনার যখন মালের জাগা সম্পত্তি লেগে বেড়া লাগছে তখন ওটা কই না আরে দক্ষা কীটা কইবা দলিল প্রমাণে যারে দে তার দক্ষা আর ইস্তামর মা তাইয়ারলে কইবা বেশিরভাগ জায়গা কইা ওখান হ্যাঁ আপনি তো এলাকার বেশিরভাগ মানুষ নামাজি নেবে নামাজি নামাজি তাহলে বে নামাজিটা ঠিক না নামাজিও নামাজিও ঠিক বেশিরভাগ দিল বেশিরভাগ মানুষ মিশা মাত্রা না বেশিরভাগ মানুষ আসা আল্লাহ আল্লাহ দলিল নাই দলিল কোরআন এবং হাদিস হ্যাঁ অবশ্যই আল্লাহ রসুল ওলামা ও রাস্তা তো নবীর উত্তরাধিকারী খারা আলেম গোলাই লাগে নবীর উত্তরাধিকারী যে তাই নবীর উত্তরাধিকারী আর কি বুঝবা যে তাই কিচ্ছা কাহিনীর উত্তরাধিকারী তাই নবীর উত্তরাধিকারী ওইটা ফার্সই না যদিও তাইন। উত্তরাধিকারী হইবা তাই রসুল থেকে কইবা তাই আল্লাহ তাকে কইবা কাল আল্লাহ কালা রসুল কইবা সম্মানিত উপস্থিতি এত আমরা আন এবং ফিরিয়ে দিতে আমরা মূল দলিল ব্যক্তি আপনি যদি কোরআন হাদিস না করেন আরাম করা আনছেন আপনি যখন খাম করা লাগছেন বেটার কইচন বা যে অনু দেখায়নি দান আছে ও দান খাটা শুরু করো বেটায় দান খাটা শুরু করছে ফাখনা ফাঁকনা টুকরার দান কাটছে খাসা টুকরার দান খাটি আপনার গেছিল ফাঁকনা কানেছে খাটি কানেছে বেটা খাম বেশি করছে না কম করছে বিকেলে আপনি খুব খুশি নি খাম দেখিয়া কেউ খুশি না গাম কম জড়াইছে না বেশি খাম বেশি হয়েছে কিন্তু আপনি গুছি নাই কে যে আপনার নাকি মালিক হে মালিকর ক্ষতি করা মালিকর উপকার করা যাই আপনি তাদের আসলা যে আপনার খাম আপনার কথা খাম খরিয়া বিকেলে পয়সা নিতো যখন বিকেলে পয়সা নেওয়া দিয়েছে খাম বেশি করছে দাম বেশি ধরছে কিন্তু আপনি পয়সা দিতে রাজি না আপনি বিচার টঙ্গাইবা দেখব আমার ফাখনা খানায় খাটছে খাটছে ল বুঝা গেলো যে খাম করতেই মালিকর কথা মতো তাই আপনি নামাজ পড়ুন আপনি এসেন নামাজ পড়ছেন ফরজ ছয় রাখাত ছয় রাখাত পড়লে অসুবিধা কীতা বেশি বলানি কেউ বলানা খারা নামার রব আল্লাহ সুবাহ রসুদ সালাইসাল্লাম খুঁজছেন যে সালাদ কয়েম করো আর রসুল সাল্লামে কইসু কামারি সল্লি নামাজ পড়ো আমার জেলা নামাজ পড়তে দেখায় রসুলের তৈরি নামাজ পড়তে হইব রসুলের সিস্টেমে নামাজ পড়তে হইব রসুল নামাজ পড়ছেন ফয়লা রাখাত আসতে পড়ছে আসতে পড়তে হইব হারণব রসুল সাল্লাম রসুল্লাহ সালাই আপনি তারা রব আলিনে جینسان سن شبادت کر لگیا اور کلا عبادت کر لی خوشی ہوئی راجی ہوئی لگیا محمد رس اللہ صلاح اللہ সুল্লাহ রসুল্লাহানি আপনার গাড়ি দুটা সব যদি মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আল্লাহন না হয় তাহলে কি তো গ্রহণযোগ্য হইব কিন্তু আপনার বিয়া বাড়িতে গেলে আপনার মোহাম্মদ রসুল্লাহ তরিকাইন আসে নাই আপনার অনুষ্ঠানও গেলে বাড়িতে গেলে তারিখে আছে আপনি তো মামুরগড় বনিল লাগে বনির লগে সামনে লাগে ফর্দা আমরা দেখবা এখন দামি দামি ফর্দা টাউন থাকিয়া নিয়ে বানাইয়া লাগেন মৌলীবাজার টাউন থেকে দামি ফর্দা ইসলামে দামি ফর্দা কৈছে না ইসলামে কইছে যে আপনি বাবিরে কইসে দেহরে বাবির সামনে লেগে মৃত্যু সমতুল্য আর তান যদি বাড়াই নানা যাইতো না কিন্তু আমরা তো গর্তা নাই ফ্রি মিক্সিং মামুর গর বইন গরম বইন আবার আমরা জুয়ান যারা আছেন তারা খুব বোনা করি কিছু করেননি বাবির লাগে বলছেন না আমার বউরে ঠিক বার করতে হইব কিন্তু অন্য বউর লাগে গফ কোনো অসুবিধা নাই আমরা ইসলাম মানাই লেগে আমরাই লাগিয়া যে ইসলামে বন্দারে গুছি করে দুইটা এক না তো আল্লাহরে গুছিয়ে করতে হইবো আল্লাহর সন্তুষ্টির কুল হে নবী আপনি বলুন কোরবানি আমার মৃত্যু রবের জন্য শুধুমাত্র এটা উৎসর্গিত আল্লাহর সন্তুষ্টির লাগে আমার খাজ করতে হইব আল্লাহ সন্তুষ্টির লাগে খাস করতে হইব এবং আল্লাহর সন্তুষ্টির লাগে যখন খাস করতে যাইবো আমরা তখন আপনারে বড় ছোট বুঝতেই মাসালা কই অনেকে কষ্ট পাইবা মাসাল আমরা অনেক দাঁড়িয়ে আছেইন কিন্তু দাঁড়ি না রাখলে জাহান নামও যাইতেইবা কোন হাদিস নাই কিন্তু এটা কোন হাদিস আছে দাঁড়িয়ে না রাখলে জাহার নামও যাইতেই কোন হাদিস আছে কিন্তু টাকনুন নিচে সাফর গেলে যাহান নামও যাইতেই হাদিস আছে কিনা না তখন দেখা যাক যে আমরা দাঁড়িয়ে আছে আবার টাকনির নিচেও কাপড় আছে দাঁড়িয়ে রাখা কিন্তু সহজ কাম না আজকাল দাঁড়িয়ে রাখলে বিনলাদের হয় দাঁড়িয়ে আইলে বাংলা বাইক হয় দাঁড়িয়ে রাখলে জঙ্গি হয় দাঁড়িয়ে রাখলে কয় খেতল লাগান লাগে বিয়া বাড়ি ফসল লাগে না মা বাপে কেন বাড়ি রাখার এবার বয়স হইছে না বয়স হইলে রাখবা এনে আবার দেখা যাক আম্মা আব্বা দুজনেও নামাজ ফোর ঠিক আছে আব্বার দাঁড়িয়ে ঠিকও আছে কিন্তু ফুয়া যখন দাঁড়িয়ে রাখতে চায় তখন কীতা কয় সে দাঁড়িয়ে রাখার বয়স হইছে না বয়স হইলে রাখাই মানে দেখো আছে আমরা হ্যাঁ ফিটা দেয় আমি খাইছি খাইছিতে তুই খাইতে কিনা না আমরা সসাইটি আমি ভুল করছি আমি অসুবিধা নয় আরো না খবর কইতা কিন্তু নিজের ঘরের দেবর মধ্যে গুন্তরকারী আছে খবর নাই তা আমরা অন্নটা লাইয়া ব্যস্ত কারণ শয়তানে চাই যে আমরা নিজেই বাদ দিয়ে অন্নরে লইয়া ব্যস্ত থাকি আর আল্লা কিতা কইসেন তারপরে তোমার পরিবারে আমরা বুঝার তৌফিক দান হরপ্কা আর শতদিন আমরা বেবুজ থাকতাম আর শতদিন আমরা গাফে লেগে যে কোনো সময় মৃত্যুর হব্বা নাইতে পারে মৃত্যুর হবান বুড়ার আগে আইব আর যান সময় আমরা মৃত্যু আইতে পারে তখন মৃত্যু যখন আইবর মাঝে কিতা নিশ্চয়ই কুরবানি আমার হায়াত এবং নামাত মৃত্যু কিতাবাহির আলমের আল্লাহ লাগে যেন হয় মৃত্যুর লাগে প্রস্তুতি গ্রহণ যেন আমরা গ্রহণ করতাম পারি আল্লাহ সুন্নত যুবক মৃত্যু সবাই রে গ্রহণ করতে হইব মা বোন যারা সন্ধ্যা তারা সবাইরে গ্রহণ করতে হইব যে আমরা যেন মৃত্যু যখন আইব মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইব আর মরা এমন জিনিস ওখান দবর তলে রাখা হইব কিন্তু কোনো যোগাযোগ করা যাইতো না আমেরিকাত গেলে ফোন করা যায় দুবাই তেলে ফোন করা যায় কিন্তু খবর গেলে কোনো যোগাযোগ নাই তো মৃত্যুর স্বাদ আমরা গ্রহণ করতে হইব আর যেহেতু এই দুনিয়ার জিন্দি আমরা সারিয়া দিতে যেহেতু আমরা বিশ্বাস করি তাহলে আমাদের বিশ্বাসটা আমরা আখেরা তেল লাগিয়া কাজ করতেই আল্লাহ সুবাহ আমরা তৌফিক দান করুক সম্মানিত উপস্থিতি যে কথা আল্লাহ সুবাহি নিশ্চয়ই আমার নামাজ নামাজ আমরা দেশে বড় সমস্যা নামাজ যখন ফোড়া তাই দিন আইলে সতেরো রাখাত অমুক দিন আইলে বারো রাখাত নামাজ পড়ে আর যদি ফোরে না তখন এক রাখাতে ফোরে অথচ একজন ব্যক্তি মুসলিম তাকতে হইলে একজন ব্যক্তি ইমানদার তাকতে হইলে একজন ব্যক্তি তার রেজিস্টারির খাতা যদি নাম মুসলমান তাহলে দৈনিক সত্র রাখাত নামাজ ফরতেও হইবাখা ফা লাগবে সত্র রাখাত ফরজ সালাত ফরতে হইব সুন্নদ সালাত যদি ফরে তাহলে যে ফরব হ্যাঁ লাভবান হইব যে ফরতো না হে লাভ পাইতো নাই বুঝছেন না একজনে ডিউটি করল ডিউটি তার মূল ডিউটি করল মূল ডিউটি করলে হে তার মূল বেতন পাইব আর যদি অভার টাইম হে ওভার টাইম কিছু পয়সা পাইল আর যদি করে না হেকিয়া বাড়িতে ঘুমাই রে অভার টাইম না কিন্তু যে করছে হ্যাঁ পাইছে কিন্তু যদি না করিয়া খালি যদি অভার টাইম করে এখন নামাজ না আপনি একদিন আইয়া জিকির করলা জিকির ম্যাফিল করলা খামাই জিকির দিয়া তো নামাজ আমরা দৈনিক শত্রু রাখাত ফর্তু হইব এতে আমরা এই বিষয়টা যেন আমরা দৈনিক থাকি যে নামাজ সালাত আদায় করতে হইব তো নুসুকি মানিলে কুরবানি আমরা কুরবানি আইসি কি না সামনে তো কুরবানির ঈদ আইসে কুরবানি কর্তা আমরা তো ওলা মানুষ আছে আল্লাহ রসুল্লাহ ইসলাম কছেন যারা সামর্থ্য আছে তারা যেন কুরবানি করে যদি সামর্থ্য তাকা অবস্থায় কেউ কুরবানি করে না তাহলে সে যেন আমরা ঈদগাহ যেন না এখন আমার সামর্থ্য আছে দেখানিও লাগে গরু হিং বালা করিয়া শুকাইয়া তারপরে গলার মধ্যে মালা দিয়া দেখানি লাগে আছে কিনা না এখন আল্লাহ সুবাহ লীলা আল্লাহর বাস্তে আর আপনি মানুষের দেখানির বাস্তে করল তো গ্রহণযোগ্য হইব হ্যাঁ ফসল লীলি অব্বিত তোমার রবের লাগিয়া কিতা করো আমরা জন্য কোরবানি যারা করমু তারা জন্য নিয়তরে খালেস করি কারণ যদি নিয়ত সঠিক না হয় তাহলে আমল গ্রহণযোগ্য হইত নয় আপনার বিশাল আমল হইতে পারে কিন্তু আমলটা গ্রহণযোগ্য হইতে না যতক্ষণ পর্যন্ত আমলটা আল্লাহর সন্তুষ্টির লাগি যদি না হইছে আর আল্লাহ সন্তুষ্টির মহাম্মদ রসুল্লাহাম তরিকায় হ্যাঁ অজগ আসলা তাই একশোটা কুরবানি দিছিল তেষট্টিটা নিজ হাতে কুরবানি দিছিল তাহলে বুঝা যে কুরবানি নিজ হাতে দেওয়া উত্তম নিজে নিজে উত্তম আমরা নিজে নিজেই দিতাম পারতাম না কারণ আমি যখন দেওয়া যে মামার আব্বা কইা বেটা তুই তো ফারতে না বালা করে ফারতে না দে ইমাম সাবেক রূপকা নাইলে হুজুরক রূপকা আমি তো কি আছে গা তো জু রক্ত গরীকে বান্ধার আসে বললাম কিতা আইসে খৈন্যা না তো হুজুর আইসেন না হুজুর ভাই মারিয়া তো সবাই খাইলার শূন্য তৈরি কিতা করতা আপনি মাংস দিয়া কিতা করতা কুরবানির আর কুরবানির মাংস দিয়ে কুরবানি দেওয়া হয়েছে না রসূসলাই এখাইছে না সহজেই কিন বিল একবার রসুদাম দেওয়া করছেন আমি আমার পরিবারের কি বিসমিল আর একটা জব করছেন আমি এবং আমার পরিবার আমার উন্মতর ভক্ষ থাকি বিসমিল্লাহ একবার বিসমিল্লাহু একবার কিয়া দোয়া কিন্তু সার নাম লিস্ট সরিয়া নাম দিয়ে হইব এলা কিচ্ছু নাম আপনি আমার আপনি আপনার পরিবার নাম দিলা আমার আর আমার হাতে আমি করলাম চিন্তা করলাম আমার পরিবার কোনোদিন কুরবানি দেওয়ার না তুই যখন ফাইছি চান্স আপনার নামগুন বাদ দিয়া আমি আমার দাদা মামা সবর নাম হইয়া বিসমিল্লাহ আকবর জব করলি আমার রইব না আপনারই হার্ব যে দিছে তার রইব আমি একশো আমার নাম কইলে খামে তো নাই কারণ খে দিছে এটা খেয়ে দেখা কুরবানি খবর কর তা খে তাই তখন জানেন না না খেয়ে দিছে আমরে অনেক সময় আরব থাকি বিভিন্ন দেশ থাকি ইংলেন্ড থাকিয়া কুরবানি ভাটাই সে কুরবানি ভাটাইছে খান নাম কিচ্ছু জানি না আমরা এটা গরু কিনিয়াল লাগবে আমরা বিসমিল্লা এখন কুরবানি কীতা আমার ভক্ত থেকে এটা যে ফাটাইছে তার ফট কোথা আমরা অত বুকা মনে করছি যেত দেখবো আল্লাহ আল্লাহ সুবাহ আমরা বুঝার তোফিক দান তারপরে জীবন আমার জীবন আমার জীবন খান লাগি হইতো আল্লাহ লাগি হইতো আমার জীবনের প্রত্যেকটা খাজ আল্লাহ লাগিয়া কারণ আল্লাহ সুবান ইসলামিক জীবনযাপন করতে হইব একজন মুসলিম ব্যক্তি তার প্রত্যেকটা সাজ ইসলাম অনুযায়ী কিছু দিন দেখি আপনি ইসলামের ভিতরে থাকবো কিছু ইসলাম ছাড়াইলার কোন সুযোগ নাই আপনি আপনার বাড়িতে গিয়ে ঢুকতে গেলে ইসলাম অনুযায়ী ঢুকতে হইব আমরা ইসলাম অনুযায়ী ঢুকি বাড়িতে ঢুকতে হইলে সালাম দিতে হইব বৌরে খেয়ে সালাম দেয় সালাম দের মানুষ রেখে সালাম দেব গিয়া হিজ্জত যাইব গিয়ে বউরে সালাম দিলে তো বৌরা আসবা কই বা দেখি হুজুর হয়ে গেছে দেখি তো ওয়াজ শুনিয়া তো খামেই তো নাই আমল করতে হইবো ভাই সাহ দেশে এখন যেটা অভাব হইলে কি আমলের অভাব ওয়াজের অভাব নাই ওয়াজ ইন্টারনেট করলে পাওয়া যায় ফেসবুক করলে পাওয়া যায় হোয়াটসঅ্যাপ করলে পাওয়া যায় ওয়াজ তো শুক্রবারে ফইতে মশিদ কিন্তু আমলের অভাব এতে আমরা সপথ নিতে হইব আমরা আমল খুন কারণ আপনার বার আর একদিন আপনি কিতা করতে পারেন বাড়ির না আর কিন্তু আপনার নামাজ আপনার একটা কাহিনী নাইছে আজকে কাহিনী হইতো না আমরা এনো তবে একটা কাহিনী নাই আপনার ধরে তবে কোরআনের কাহিনী এমনি কোনো অন্য কোনো কাহিনী নাই কোরআন আল্লাহ বহু কাহিনী কই মার্শাল আপনারা জানেন না যে কোরআনার কাহিনী যে ইব্রাহিম আলাই কাহিনী জানেন নানি আগুনে ফালানী জানেনি লাঠির কাহিনী জানেন কিনা কাহিনী আছে একটা কাহিনী আল্লাহর এক বান্ধা বিভদ পড়ছে বিপদে বিভদ মানুষের বিভদ মানুষ বিপদ পড়ছে তানরে বিভদে মরিয়া আসলে তানরে গিতা করছে মানুষে তুলা মারিয়া সমুদ্রের মাঝে ফেলাই দিচ্ছে সমুদ্রের মাঝে যখন আল্লাহার এই বান্ধা তখন বড় একটা মাস আইসে আয়া এই বান্দারে খাই হাইয়া এন এখন মাছের ভেটের ভিতরে বিভোদন না বিভোদনায় দুইটা ডাক আসো আল্লাহরে বান্ধার নাম জানেন নাকি দা জানেন না আপনারা ইহিসালাম তাই হিন্দাকি কীটা করছেন হিন্তাকিয়া লোকের লিঙ্ক আন্তা যা তোমার পবিত্রতা ঘোষণা করিয়ার ইন্দর গেছি। খে গেছে আপনি বাড়িতে ঘুমাই রাহা সুবান তোমার পবিত্রতা ঘোষণা করি আর আমি অন্তর্ভুক্ত আমি আর আমি অন্তর্ভুক্ত আপনি বাড়িতে না একটা খাইয়া নাইলে বাড়ির ফেরত সিগেট খাইয়া নাইলে আপনি আর কাহিনী কই আর কাহিনী বুঝা গেল আমি দোয়া করাইতাম তা আমরা তো শ্রেণীর মানুষের কৃষি খরাওরা আর মানুষে মানুষের খরা। তা আমরা যদি না করি আমার মাঝে যদি চিন্তা চেতনা না হয় আমার মাঝে যদি না হয় আজকে সমাজের পরিবর্তন হয় না ওয়াজ মাহিল কত বছর থেকেওরা বিচারি বাড়ছে সিগারেট খাওয়ার মানুষ বাড়ছে জর্দা খাওয়ার মানুষ বাড়ছে বেনামাজি মানুষ বাড়ছে ওয়াজ মাহফিল তো প্রত্যেক বছর এখন প্রত্যেক গ্রামে গ্রামে সত্য মহল্লায় মহল্লা হয় সত্য ফাড়া হয় হেরা খরলিসে বাতে আমরা করতাম নেনি তা আমরা বাদ দিলে হইব নি বা হেরা আমরা দিল্লিতে আনতে হইব আমরা আল্লাহ সুবানিমেন কালি লুমিনী বাদ আল্লাহ শুকুর কুজারি মানুষ বেশি আর কই বেশিরভাগ মানুষের কথা গুমরা হয়ে যায় আল্লাহ আকসার এবং কাসির যত জায়গা হয়েছেন কোরআন করে ম যত জায়গায় কয়েছেন বেশিরভাগ মানুষের বুঝানো বেশিরভাগ মানুষ গুমরা বেশিরভাগ মানুষ বোত বস্ত বেশিরভাগ মানুষ লাইম আর কয়েছেন কানিমিনে সংখ্যক মানুষের অন্তর্ভুক্ত হরক্ষা এতে হবে আপনারও আমার সচেতন হইতে হইব আর আমি আমার পরিবারের বাছাইতেই আমারও বাছাইতে হইব আমার খবর অন্য আমারও যাইতে হইব আমার জবাব দিয়ে করতে হইব এতে আপনারা আমার সচেতন হইতেই মানুষের দোকায় বললে হামে হইতে নাই আপনি সচেতন হইতেইবো আজকে এক সময় কোরআন আছেন আরবিতে কোরআন হাদিস আরবিতে আছেন ফেকার কিতাব আরবিতে আসেন তারপরে আসল ফার্সিতে তারপরে আসিল উর্দুতে উর্দু শিক্ষিত মানুষ কম আস না মানুষ বুঝছেন না আজকে সবগুলো বাংলা হয়েছে বাংলায় দেখে করছে সাধারণ মানুষ করছেন না আলিমুল্লামারা করছেন ইসলাইম ফাউন্ডেশনও করছে বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমরা এগুলা বাংলা করছেন কি অর্থাৎ মহিউদ্দিন খান মৌলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহি তাইফ এই ধরনের বিভিন্ন বাংলা করা হয়েছে যাতে এখনকার বাংলা শিক্ষিত আমরার কিতা করতে আমরা সচেতন হইতে কিছু মানুষ হল আছে প্রশ্ন করলে জ্বীকার করে আপনে আলেম আছে কিনা না প্রশ্ন করলে আপনাকে প্রশ্ন করল লাগে আলেমরে যে আলেম সাহেব উমাটা কিলা হয় আপনার আলেম নি স্বীকার করার দরকার আছে আমি যদি মুফতি হয় আমি যদি আলেম হয় তো আল্লাহ জিকার কর্ম আল্লাহ সুবানি তুমি আহলে জিকির হলরে জিকার করো আহলাল ইলিম হলরে জ্বীকার করো জ্ঞানীদেরকে জিকার করো কুন তুমলা তুমি যদি না জানিয়া তুমি না তাহলে তার জিকার করো আপনি যখন না জানা মানুষ হইব আপনি তারা জিকার করবো আমরা দলিল সহকারে মানতে হইব ইসলাম যদি দলিল সহকারে আমরা তাহলে আমরা যে কোনো সময় পারি ইসলাম তাকে বিচ্ছুত হইতাম পারি এতে হবো আমরা কাছ থেকে জানতে হইবাই দলিল সহকারে এবং দলিন সহকারে জানতে হইব সম্মানিত উপস্থিতি আমরা সামান্য কিছু সময় আলোচনা করবো তারপরে আমরা আর একটা পর্ব থাকবো পর্বটা হইলে কি প্রশ্ন উত্তর পর্ব আমরা আলোচনার উপরে খারা যদি কোনো প্রশ্ন থাকে আপনারা লিখিতভাবে অথবা মৌখিকভাবে করেন যেহেতু মানুষ আছেন আপনারা প্রশ্ন করলে ইনশাআল্লাহ আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো যেটা জানি না সেটা জানিয়ে আমরা আপনাদের ধোকা দেওয়ার চেষ্টা করতাম না যে না জানিয়া কোনো জিনিসের জবাব দেওয়ার আমরা যেটা আমরা জানি না আমরা জানি আমি যে সব জিনিস জানি আমি জানিও কম আর না জানি বেশি ইনশাআল্লাহ তাহলে আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে আপনারা যদি প্রশ্ন দেন যারা এখানে দায়িত্বশীল আছেন তারা রকম কাগজ কলম সাপ্লাই করবার দিবার লাগে যাতে আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন কারণ আমরা এখানে আলোচনা করিয়া গেলাম আর আপনার বাড়াইয়া কইলাব হুজুরে তো ওখান খৈসলা তিকান্ত বুঝলাম না তিকান্ত দেখলাম সমাজের উল্টো হয়ে গেল ঠিকান্ত ওলা না ওলা তুই যাতে সুযোগ না থাকে আপনার কোনো প্রশ্ন থাকে অনও আপনার খুব কাও আপনার সমাধান আমরা যদি চেষ্টা কর্ম দিয়া দিবা লাগিয়া আল্লাহ সমাধান হয় তাহলে আমরা তৌফিক দান খুব আল্লা সুবানির লাগিয়া আল্লাহ লাগিয়া আল্লাহ লাগি মর্তুগিল্লাব যে বম্বাটাই আমার দেশে যে মর যায় জিহাদ জিহাদ জিহাদ চাই জিহাদ ফলে আমি না মরি যায় ই না মৃত্যু জন না হয় এই ব্যাপারে আমরা সচেতন নই। কারণ আজকে জিহাদর নামে এক শ্রেণী মানুষের বিশৃঙ্খলা সৃষ্টি করে আপনি কইতে পারেন যে আমার শেমার বাজারের এলাকার মানুষ নাই আপনি আপনারগ্রাউন্ড পার্টির আপনি সচেতন হইলে না হইলে আপনি কি বুঝতে পারবেনি আপনি তার হাত দেখলে বুঝবা যে এখন তো দেখি হতা মাত মাথে এখন ও ইসলাম না বুঝছেন যে তাই বোমারিয়া মররাতায় তা আপনি বুঝতে হইব না সচেতন হইতে না আমরা সচেতন হইতেই যে জিহাদ ইসলামও আছে যে ইসলামও কুরবানি আছে কুরবানির নিয়ম আছে কি না না কুরবানির ঈদর ঈদর আগে না কুরবানি দিলে ঈদ কুরবানি হইব না নামাজের ফরে দিতেইব নামাজের ফরে কুরবানি দিতেইবল নিয়ম ঠিক আছে ইসলামও জিহাদ আছে জিহাদ ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে ঘোষণা করা হইব যে যুদ্ধ হইব ইসলামিক রাষ্ট্র সেটাই লেগে জিহাদি ধর্ম যুদ্ধ আর আপনি আমি জিহাদ করলি দল জিহাদি দুই মুসলমানের মুসলমানে জিহাদামে কেন দুই মুসলমানে যদি মায়ের করেন মায়ের করিয়া যে মরবা আর যে মারবা দুইজনে জাহান নামো ইন যে মারবা আর যে মরবা দুইজনে সাহাবাই আমার যে মারলা জাহান নামও যাইবা বুঝলাম কিন্তু মরলা এই নাম জাহান নামও যাই তাহলে তখন রসাই আমি হইলা কিন্তু হেন খোল্লা তাই বাড়ি মার্তা করিয়া নিয়ত কিতা আস মার্তা করিয়া ফার্স্টইন না তাই আরেক কিন্তু নিয়ত তা নাহতের কারণে তাই কিতা করবা তাই নয় জাহান নামও যাইবা এতে আমরা নিয়ত কিতা করতেইব নিহতে সঠিক করতে হইব আল্লাহ সুবহান দান কর সম্মানিত উপস্থিতি আমরা আসলাম যে আল্লাহ সুবাহ এই দশ রাত্রির খসম করছে এই রাত্রি যে আমরা যাই বেশি বেশি করে কোন আমল করতে হইব তকবির দেওয়া সাহাবাই আজমাইন ওমর আবু তারা বাজারও যাইতা বাজারে আমরা গরবির দিই না ঈদর পরে আর কয়েদিন তিন দিন পর্যন্ত কিতা করতা বেশি বেশি করি তকবির দিতা খালি নামাজার বাদে নাই খালি যে নির্দিষ্ট সময় নাই যখনই মনে হইব কিতা করতা থকবির দিতা কিতা তকবির আল্লাহ একবার আল্লাহু একবার এই দশ দিন আপনি কি তা করতে পারেন সাদাকা করতে পারেন সাদাকা কিতা করে আল্লাহর রাগ রে কি তা করে আল্লাহর রাগ রে দমন করে এই দশ দিন আপনি আর কি করতে পারেন নফল সালাদ গুলার ব্যাপারে আপনি সচেতন হইবা ফর সালাদা যথাযথভাবে আদায় করবা এই দশ দিনের আমলের মধ্যে একটা আমলেই লাগিয়া রোজা রাখতা লাগছিল আমি কী আরো আরফার দিন রোজা রাখলে গীতা হয় সামনের এক বছর এবং ফিশনের এক বছরের গুণা মাফ হয় আরফার দিন রোজা রাখতা বৃহস্পতিবার ইয়ফা হইবা আরফার আর্ফার মাঠ থাকবা এতে আমরা আরফার দিন যেন কীতা করি রোজা পালন করি আমরা যেসব ঈদালিয়া বেশ নবল ইবাদত আমরা নিজে নিজে বানাইয়া কিছু ইবাদতার করি কিন্তু যেটা রসুলের সুন্না তারা প্রমাণিত সেইটার সম্পর্ক নয় তারপরে ইদর নামাজ ঈদর নামাজও যাইতে সময় আপনি তববির খিয়া খাইয়া যাইতা ঈদর নামাজ যাইতে সময় কীতা করে যাইতা তববুর খিয়া এক রাস্তা মুকা যাইতা আইতা অন্য রাস্তা মুখা রসসল্লা সুন্না আগেও যে রমজানের ঈদও যাইতে সময় রসুসুল্লাহ ইসলামে কিছু খাইয়া যাইতা আর কুরবানির আইয়া কুরবানির গোস্ত দিয়া খাইতা হয়েছেন নি তারপরে ঈদর নামাজের পরে লেগে বাকি তিন দিন আয়াম আইয়ামে তাস্টিক এই তিন দিনের কুরবানি দেওয়া জাহেজ আছে আর এই কোন দিন আয়ামে তাস্টিক খাওয়া মাংস শুকানির দিন এই দিন কোন মাংস শুকাইতা আগে তো আমরা লান ফ্রিজ আছিল না তখন কিতা করতাম আমরা দাদি হলে শুনতাম বেমার উমার লাগলে কিনা করতাম কিন্তু কুরবানীর মাংস দিয়া রান্ধিয়া খাইলে বেমার সম্ভব কুরবাণী মাংস আনতা কিতা যে হুটকি করিয়া রাখতা তো আরব তখন তাই আয়ামে তাস্রিক আস যে এই তিনদিন মাংস শুকাইয়া রাখা আর এই দিন আয়াম মাহুমাত আয়াম এহাদুদাত এই দিন বেশি বেশি করিয়া আল্লাহর জিকির করতাম আপনারা দেশ হরেন ফজর তাগি লইয়া আসর পর্যন্ত তেরো তারিখ আসর পর্যন্ত কিতা করেন প্রত্যেক সালাতর বাদে একবার করিয়া তব্বির দেয় সালাতর মাদে একবার তব্বির দেওয়া আপনার এর অর্থ যে আপনিও কালি একবার শেষ এটাই লাগে ট্রেনিং আপনি এই দিন বেশি গুলা তকবির দিতা সালাটের মাঝে একবার দিবা বাদে কে বার বেশি বেশি কি কিনা আল্লাহ আল্লাহার আল্লাহে স্মরণ করতা বেশি বেশি করে দিতা কারণ এই সময়গুলা হাজিসা বহল খানটা হন হাজি বকল হজরত খানতা হন তার আল্লাহ আর আমরা যারা নাই আমরা ফর্মু আল্লাহ একবার আল্লাহ একবার্লাহ একবার আল্লাহু একবার এটা আমরা ফর্ম আর তারা ফরবার লাভায় এই জন্য আমরা আমরা যেন শূন্য অনুযায়ী যে আছে এই ব্যাপারে আমরা মনোনিবেশ করি এইগুলা যেন আমরা চেষ্টা করি আল্লাহ সুবান দান্কা আল্লাহ সুবান আমরা এই আওয়ারে বোয়ারে খবুল খরুকা আমরা আত্মীয়স্বজন বন্ধু বান্ধব অনেকেই মারা গেছেন আল্লাহ সুবান তারারে মাফরিদুকা যার নাতুল ফেরদোস নসিফ খরুকা আর আমরা যারা জীবিত আছি আমরা আনসি জীবনযাপন করার তৌফিক দান খুব কা আীন শুভান কাল মোবে হামিকা আশ হদু ইহাই ই অস্তফুর কু বেলে